السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على لا نبي بعده ومن وعله الى يوم القيامه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق الدا وقب السلام عليكم الله وبركاته আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি ধারাবাহিক আলোচনা করছিলাম অনেক আল্লাহর পক্ষ থেকে আসা অবিকৃত হুবহু বিদ্যমান সে কোরআনে করিমের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করতে করতে আমি আপনাদের সম্মুখে কোরআন এবং কোরআনের বৈজ্ঞানিক দর্শনগুলি নিয়ে আলোচনা করছি কোরআন এবং হাদিসের সাথে সমন্বয় করে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলির অবতারণা করার চেষ্টা করছি একটু আগে আলোচনা করলাম মেঘ প্রসঙ্গে বৃষ্টি প্রসঙ্গে মাটির ভিতরেও কিন্তু পানি আছে আল্লাহ পাক প্রাণেকারে বলেছেন আর ফমিকুম্বে মাটি যদি তার পানিগুলিকে শুষে নেয় বা কোনোভাবে মাটির মধ্যে যদি পানি শুকিয়ে যায় ফমেয়া অতি কুম্বে মা ইম্মীন প্রবাহমান পানি তোমাদের জন্য কে নিয়ে আসবে আল্লাপাক সোজা বলে দিয়েছেন আমি করি আমার ফেরেস্তাদের যেই করি এই জিনিসটা কারো ভুলে গেলে চলবে না যে আল্লাহ পাক এই ঘটনাগুলা তার নির্দেশে তার ইচ্ছা অনুযায়ী ঘটিয়ে থাকেন বৈজ্ঞানিকগণ বলে থাকেন পৃথিবীর ব্যাস হল সাধারণত তিন হাজার মাইল এবং এক থেকে ৩০ মাইলের দূরত্বের মধ্যে ভূতক সেটা বেশ হালকা কাজেই সেগুলা ভেঙ্গে যাওয়ার বা ফেটে যাওয়ার বা কম্পিত হয়ে আলাদা হয়ে যাওয়ার বা বিপদ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে সেগুলোতে পাইলিং করতে হয় পাইলিং মানে হল কিছু দূরে দূরে কোন জায়গায় কত ফুট পরিমাণ কি ধরনের খামবা বা পিলার গুঁজে দিতে হবে কত কাঠা জমির মধ্যে কতটা পিলার কতটুকু করে ডাতে হবে বা গুঁজতে হবে তা তারা নিয়ন্ত্রণ করেন বা তা তারা বুঝেনে নেয় সে ব্যবস্থাপনা তারা করেন এই বিল্ডিং বিল্ডিংয়ের পাইলিং করা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী কি কীভাবে পাইলিং করেছেন এই পাইলিং করা হয় এই জন্য যে উপরে যে বিল্ডিংটা করা হবে সেই বিল্ডিংটা যেন মাটিতে ধসে না যায় কায় হয়ে পড়ে না যায় মাটি যেন সেটাকে ধরে রাখতে পারে এই জন্যে এই পাইলিংটা করা হয় সামান্য একটি বিল্ডিং বানাতে সামান্য এক দুই কাঠা জায়গার মধ্যে তিন চার কাঠা জায়গার মধ্যে শক্ত করে পাইলিংয়ে তার উপর এই পৃথিবীটা হতে পারে এক থেকে ৩০ মাইলের মধ্যে যেটা ভূত খুবই নরম সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ফাটার থেকে ভাঙ্গার থেকে হেলে পড়ার থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাপাকি আমাদের জন্য ব্যবস্থা করে দেন নেই এটাও কি হঠাৎই হয়ে গেছে ওই টুকু করতে আমাদের কত চিন্তা করতে হয় সয়েল টেস্ট করে কত ফুট ভিতরে যাবে কতটুকু বেশ করে আমাদের সেই পিলারগুলা বানাতে হবে কোন জায়গায় কত ফুট যাবে সেটা চিন্তা করতে সব জায়গায় সমান যেতে হয় না তারপরে কীভাবে তার উপর আমরা পিলারগুলা দিয়ে বিল্ডিং উপরে তুলব তারপরে সিমেন্ট লাগে রড লাগে রাজমিস্ত্রি লাগে কর্মচারী লাগে ধারাবাহিকভাবে সেগুলা করতে হয় আমাদের আল্লাপাক কত বড় বৈজ্ঞানিকের চেতে বড় বৈজ্ঞানিক নন কেন হবেন না তিনি তো সকল বিজ্ঞানের স্রষ্টা তিনি তো সকল বৈজ্ঞানিকের স্রষ্টা এবং যে সকল বিষয়বস্তু বৈজ্ঞানিক আলোচনার আলোচ্য বিষয় বা আলোচ্য বস্তু সেগুলো তো তারই সৃষ্টি কাজেই তিনি কেন বুঝবেন না অঞ্চ বুঝেন না এটা বলার নাম নাস্তিকতা। এটা এটার নামই কুফুরি এটা নাম এল মূর্খতা এবং বেউকুফি আসুন আল্লাহাক এই ভূতকে কিভাবে সৃষ্টি করেছেন এবং সেখানে কিভাবে আটকে রেখেছেন পাক বলেন আমি কি এই মাটিকে বিছানা সরূপ বানাই মাটিকে বসবাসের যোগ্য বানাই নেই মাটিকে বসবাসের ঠিকানা করি নেই তোমাদের ওয়ালজিবেলা এবং পাহাড় ওই পাইলিং এর পিলারের মতো কিলোকের মতো গোজের মতো খুঁটি সদৃশ করে সেটাকে আমি মাটির মধ্যে প্রতীত করে দিই নি আবার যেখানে যতটুকু ভারসাম্য পণ্চা হওয়া দরকার সেখানে ওইভাবেই ভারসাম্য পূর্ণ করে উঁচা নিচা করে দেওয়া হয়েছে এটা আল্লাপাক করেছেন হঠাৎ হয়নি বলা হয়ে থাকে যে হিমালয় পর্বতের উচ্চতা যতটুকু ভূমধ্য সাগরের বিশেষ জায়গার গভীরতা অতটুকু মানুষের শরীরে প্রায় চার ভাগের তিন ভাগ পানি আবার এই বিশ্ব জমিনেও চার ভাগের তিন ভাগ পানি কমও বেশি আল্লাপাক এইভাবে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছেন অন্য আয়তে বলেছেন ছয় এবং সাত নম্বর আয়াত করেছিলাম আল্লাহাক সুরা এ আয়াতে বলছেন ও বিহিম। আমি পৃথিবীতে সুদৃঢ় পর্ব দিয়ে এটাকে স্থির করেছি যাতে পৃথিবী ওদেরকে নিয়ে হেলে না যায় ফেটে না যায় ভেঙে না যায় সব সময় অস্থির করে না তো এই ভূমিকম্প হয় আল্লাহবাগ ভূমিকম্প ঘটান কে কোন কোন কোনো বৈজ্ঞানিক বলেছেন এই পৃথিবীটা হলো ট্যাক্টনিক প্লেট বেশ কিছু ট্যাক্টনিক প্লেটের মতো আছে যেটা বিশের চাকার সাথে একটা প্লেটের সাথে আল্লাহ করে আরো বলেছেন বলেছেন দেখো এই পর্বতের সমূহের মধ্যে রেখা রেখা বিশিষ্ট রয়েছে সাদা পর্বত রয়েছে মুখতালিফোনো বিভিন্ন এমনস কালো রয়েছে যে কাকের মতো কালো সে পাহাড় কেন বলেছেন কাকের মতো নিকোষ কালো লাল সাদা কত রঙ্গের পাহাড় পর্বত তিনি আল্লাপ করেছেন ওয়ালিবাস আমাদেরকে রক্ষা করছেন এই পৃথিবীতে আমরা এই মাটিতে চলি পাহাড় দেখি পর্বত দেখি উঁচু জায়গায় উঠলে আল্লাহন বলেছেন যে তোমরা আল্লাহর বলবে আমরা কিভাবে গেলাম যে পর্বত দিয়ে আল্লাপাক এই ভার সমরক্ষা করছেন সুরা লোকমানে আল্লাপাক আর বলছেন দশ নম্বর আয়াতে কলা কেমন তারাও না তোমরা দেখতে পাচ্ছ এটা দুই অর্থ করেছেন তাফসের কারক গণ খুঁটি আছে তোমরা দেখছো না কিন্তু তোমরা দেখছো যে আর খুঁটি নাই যেটাই করা হোক না কেন তাপসের ও আল কফিনিয়া কিন্তু মাটির মধ্যে তিনি পুঁতে দিয়েছেন কিলক গিলার ভারসাম্য রক্ষা করতে পারে তার যে প্রদক্ষিণ যেন বন্ধনা হয়ে যায় সেটা আবার ফেটে ফেটে না যায় সামান্য একটু ভূমিকম্পন হলে কত রিস্টার স্কেলে পাঁচ ডিগ্রি ৬ ডিগ্রি সাত ডিগ্রি হলে দশ ডিগ্রি হলে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে দালান পড়ে যাচ্ছে প্রকম্পিত হয়েছে ভয়ে মানুষ করছে না সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা আমি আবার এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের সামনে অচিরেই ফিরে আসব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ছোট্ট একটি বিরতির পর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 কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়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 রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে কোরআনের বৈজ্ঞানিক দিক আলোচনা করতে গিয়ে আমি পাহাড় প্রসঙ্গ আলোচনা করছি আল্লাপাক কিভাবে ওরা অনেক পাহাড়ের বিবরণ দিয়েছেন পাহাড় নিয়ে গবেষণা করেন পর্বত নিয়ে শুনেন তারা অনেক বড় করে দেখেন সৃষ্ট জীবকে অনেক বিশাল করে দেখেন কিছু আবিষ্কার করেছেন এই অহংকারে এই গর্বে আপনারা বিভোর হয়ে পড়েন কিন্তু ওই যে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন আপনার জন্য অত্যন্ত দয়া করে অত্যন্ত রহম করে অত্যন্ত করুণা করে সেটাকে আপনি একবারও ভেবেছিলেন আসুন আমরা এখন আরেকটি জিনিসের দিকে যাই সেটা হলো সমুদ্র নৌ নৌবিদ্যা সাগরের বিদ্যা আল্লাপাক কোরআন একাডেমে সমুদ্রের কথা বহু জায়গায় বলেছেন একটি আয়াত আপনাদের সামনে তালাওয়াত করে সুরা আর না হলে আল্লা তাল এর আয়াতটি আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ নবী একটা মরু দেশে জন্মগ্রহণ করেছিলেন সাগর ছিল সেখান থেকে সাগরিত করছেন বিভিন্ন সাগরিত সাগর নাকি প্রবাহিত হয় সাধারণত এটা নাকি পৃথিবীর চতুর্দিকে মালার মতো বেষ্টিত হয়ে আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর যমুনা গঙ্গা পদ্মা মেঘনা মধুমতি আর অবরী গঙ্গাসহ কত নদী প্রবাহিত হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে ভূমধ্য সাগরে শাখায় শাখায় আস্তে আস্তে গিয়ে সেগলা পতিত হচ্ছে এটা কে চালান পানি কে কে চালান আল্লা বলেন ওখার আল্লা আল্লাপ সাগরের পানি পরিচালনা করেন আবার সাগরকে মানুষের অনুগত করে দিয়েছেন এই মহা, মহাসাগর উত্তল তল বিশিষ্ট সেটা মানুষের অনুগত যদি আল্লাপাক করে না দিতেন মানুষের সমর্থ ছিল না সেখানে গিয়ে কিছু করার সাক্ষার লেতা যাতে তোমরা সেখান থেকে তাজা গোস্ত খেতে পারো তাজা গোস্ত বলতে এখানে মাছ বোঝানো হয়েছে সাগরের ভিতরে গস্ত হয় না গরু ছাগল ইত্যাদি জবাই করে খেতে হয় কিন্তু এই পরিপুষ্টি লাভ করছে এনার্জি লাভ করছে বেঁচে থাকছে আরেকটা কাজ আছে সাগরে আল্লাহাক বলেন এই সাগর থেকে তোমরা মনে মুক্ত মূল্যবান অনেক কিছু সেখান থেকে তুলছা তোমরা যেটা পরিধান করেন নিজেদেরকে সুসজ্জিত সাগরে যখন নৌকা চলছে দেখো পানি দুই ভাগে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে পানিটাকে যেন বিভক্ত করে কেটে কেটে জাহাজ গুলো সম্মুখ রেখে এগিয়ে যাচ্ছে মামাখেরাফি এক দেশ থেকে আরেক থেকে দেশে যাও ব্যবসা বাণিজ্য করতে কিংবা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বহু কাজে যুদ্ধে যাও এই জাহাজে চড়ে আল্লাহকে ভুলে যাও না কেন এগুলা যাতে তোমরা আল্লাহর সুক্রিয় আদায় করতে পারো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো নাহলে এই মহাসাগরের মধ্যে এই মাসিবা আল্লাহ কেন এই মনি মুক্তি বা কেন দেবেন আর এই সাগর নদী ছোট্ট একটু একটু নৌকা কতটুকু সাগরের তুলনায় সেখান থেকে তোমরা মাছ খাও সেখান থেকে তোমরা আর উপকরণ বানাও আর সেই সমুদ্র পথে ভ্রমণ করে তোমরা কি করো ব্যবসা বাণিজ্য করো লাভবান হও কত দেশ দিকান্তরে যাও কলম্বাস কোথায় যাত্রা শুরু করেছিলেন ঘুরে ঘুরে কোন আমেরিকায় চলে গেলেন আরব বণিকেরা তখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে আস্তে আস্তে বাংলাদেশ সীমান্তে চলে গেলেন নোয়াখালী চিটাগাং অঞ্চলে সেই জায়গায় ধর্ম প্রচার করলেন ওইদিকে বোরমায় যাইতেন ওইদিক চীন পর্যন্ত চলে যেতেন এই সাগর পথে তারা পৃথিবীতে ভ্রমণ সাগর পথে ভ্রমণ সস্তা আরামদায়ক আনন্দদায়ক আল্লাহ নবী নদী থেকে কোনোদিন মাছ ধরেছেন জানিনা কিন্তু সেই রান্না করা মাছ সাগরের মধ্যে আশ্চর্যজনক পথ বে সামনের দিকে চলে গেল সুরালের তেষট্টি নম্বর আয়াত তোমাদের জন্য নিদর্শন রয়েছে আসমানের সৃষ্টি আসমান সৃষ্টি জমিন সৃষ্টি রাত এবং দিনের যে পরিবর্তন আসছে যাচ্ছে বিভিন্ন দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপিত হচ্ছে বিভিন্ন ওই নৌকাটা ওই জাহাজটা কিভাবে অতিক্রম করে যাচ্ছে চেয়ে দেখো না বিমায়ন ফাউন্ডাস যা মানুষের জন্য উপকার উপকারের অবলম্বন মানুষ থেকে উপকৃত হচ্ছে তোমরা কি চেয়ে দেখো না নৌ বিদ্যা সাগর বিদ্যা পানির বিদ্যার কথা আরো আসুন আবার সাগরের কিছু নিয়ম আছে আল্লাহ আল্লাহ প্রবাহিত করেছেন দুই সাগরকে ইয়াল তাকিয়ান দুইটি পরস্পর মিলিত হয় বেইনাহুমা বার জাহুল্লা দুইটির মধ্যে আবার তারা কেউ নম্বর অন্য একটি স্পষ্ট আয়াত রয়েছে দুইটার মধ্যে অদৃষ্ট বাধা রয়েছে হাঁদ এটা অত্যন্ত সুমিষ্ট সুপিয় পানি একটির আর একটু হাঁদানো যা চেয়ে দেখো না তার পাশেরটি আবার কেমন তিক্ত অপ্রিয় বিষাদ পানি একটির পানি সুপেয় মিষ্টি কত স্বাদ লাগে আর একটার পানি কেমন তিক্ত এবং অপ্রেয় এবং সেটার কোন স্বাদ লাগে না কেমন বিষাদ লাগে এবং দুইটার মধ্যে আল্লাপাকে একটা অদৃশ্য বাধা এই খ্যাতের খালের পানি আর নদীর পানি দুইটা একত্রিত হয়ে যেখানে মিশে যাচ্ছে খালের কালো নিকোষ কালো চকচক পানি যাচ্ছে ওইখান দিয়ে আবার নদীর খোলা পানি প্রবাহিত হচ্ছে দুই সাগর যখন একত্রিত হয় দুইটার মধ্যে বেরিয়ে আর থাকে আবার দুইটার মধ্যে নাকি সৃষ্টি হয় দুইটা যখন মিলানো হয় তখন আমি দেখেছি অতিবৃষ্টির সময় মাছ মরে পচে গেছে আমি জিজ্ঞাসা পচল কেন বললো যে উপরের দিকের পানি নিচের দিকের পানি যখন একত্রিত হয়েছে মাঝখানে একটা বৈদ্যুতিক ক্রিয়া হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে একটা তৈজস্ক্রিয়তার সৃষ্টি হয়েছে কাজে মাছগুলা পানির নিচে থেকেও পচে গেছে সেই পচা মাছগুলা আমি এক সময় দেখেছিলাম আল্লা বাইন আল্লাপাকি দুটোই হাইড্রোজেন অক্সিজেন একসাথে সরাসরি মিশে যাওয়ার কথা ছিল কিন্তু মিশে নাই আল্লাপাক শুধু এইটুকু খবর দিয়েই শেষ করেন নাই আসল কতটা সৃষ্টি করেছে কে এই নিয়ম করেছেন কে ওটা পাক করেছেন আল্লাহাক দৃষ্টি আকর্ষণ করে বলেন কিভাবে আলহাতাম কোথায় মরুভূমির মধ্যে বসে থেকে বললেন এটা চিন্তা করতে হবে আর চিন্তার বিষয় কি সেটা আল্লাহাক বহু জায়গায় বলে দিয়েছেন সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি কুরআন ও বিজ্ঞান বিষয়ক আলোচনার আজকে আপাতত এখানে শেষ করছি আগামীতে ইনশাল আরো বিজ্ঞান বিষয়ক আলোচনা সামনে নেওয়া উপস্থিত হব সেই আলোচনা শোনার এবং দেখার আহ্বান জানে আজকের মতো আমি মুসলিউদ্দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলমিনামালিকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এ বদ কবুল সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র বাংলায় देखिक ज्ञान सम्प्रचार सकाल सारे देशे पीटी डर आंतरिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर এক থেকে আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননামিউল তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা ওয়ালাম আহাদ এবং তার কোনো কিছুই নাই। আর কোন উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 ईश्वर उपासना करें ताकि चूरा इख्लास दिए जाचाई करतेम तत्व गोष्ठी पाथर